जमन मधुर रसर मध्य स्वाभाविक भाव दास आदि सब थल्य गोक मधुर रस हमपूर्ण रसर समाहार मधुर रसर मध्य एम को रस नहीं जो नहीं बोझा गया तूप अर्थात ये तेज तेज, तेज थ रूप हो तेजे विकार तेजर ये तेजर विकार कार्यक्रम सम्बन्ध बोलें তাতে বায়ু ধর্ম সেগুলো সব আগের আগের গুণগুলো আছে এবার তেজ বিকারপ্রাপ্ত হলে তার থেকে কি হলো জল রস উৎপন্ন হলো এবার জল বিকৃত হলে তার থেকে পৃথিবী পৃথিবীর ধর্ম হল পৃথিবীর মধ্যে সবকিছু থাকবে গন্ধ তো আছেই পৃথিবী স্বাভাবিক ধর্ম এটা তা হলেও এই পৃথিবীর মধ্যে রূপ রূপরস গন্ধ এইভাবে আপনারা এই জগতের পাঞ্চাল ক্ষেত্রেতে ভ্রমণ করবার জন্য ভার একটা জায়গা পেলে। সুন্দর আমরা পাঞ্চাল নগরে ঘুরে বেড়াবো কি কি নগরে বলে কী নগরে বলে এর নাম দেওয়া হয়েছে পাঞ্চাল নগর আমরা এখন পঞ্চম স্কন্ধের শেষে আলোচনা করব তখন সেখানে দেখাবো কীরকম সুন্দর আলোচনা করা হয়েছে আমরা পাঞ্চাল দেশেতে খুব আনন্দের সঙ্গে ঘুরবো এই পাঞ্চাল দেশটার নাম কি বলে এটার নাম পাঞ্চাল দেশ এর আসল গোপন ব্যাখ্যা হলো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঞ্চাল দেশে আমরা সবাই বিচরণ করি বোঝা গেল কি বললাম জগতে এন কোনো হেন কোনো প্রাণী নেই জগতে হেন কোনো একজনও প্রাণী নেই যে পাঞ্চাল দেশে বিচরণ করে না বা করে নি দেখাতে পারে কেউ আছে সবাই বিচরণ করি তাহলে শব্দ স্পর্শ রূপরস গন্ধ এই যে পাঞ্চাল ক্ষেত্র পাঞ্চাল দেশ খুব সুন্দর দেখতেও ভালো লাগে খেতেও ভাল লাগে ঘুমতেও ভাল লাগে सब समय एक आनंद मध्य रही जीव ए पाचाल क्षेत्र क्षेत्र है साधुगण तीन जीव के दें दे। जाता सर्वभूतान तस्मी संजयी इत्यादि श्लोकर व्याख्या जागतिक विषय जे प्रमाण करते चाहे हमारे बसि बुद्धिमान क्यों नहीं जागतिक विषय সেই ব্যক্তির বুদ্ধিটাকে নিয়ে সেই ব্যক্তি কোথায় যাচ্ছে নরকে যাচ্ছে আর সাধুকণ যখনই বিষয়ের বুদ্ধি আসে তখনই ঘুমিয়ে থাকে থাকেন চোখ বুঝিয়ে থাকে। জানিসা নিঃা সর্বভূতানম তার সেম জাগ্রতির সঞ্জাম জগতের লোক যে বিষয়ে কোনো চেতনা পাচ্ছে না ঘুমিয়ে রয়েছে অর্থাৎ পারমাত্মিক বিষয়ে জগতের লোক ঘুমিয়ে রয়েছে তারা জানবার চেষ্টা করছে না তাহলে সেটার সম্বন্ধে সাধুরা সবসময় চেতন রয়েছে জেগে রয়েছে যে বিষয়ে জগতের লোক ঘুমিয়ে রয়েছে পারমাত্মিক বিষয়ে চিন্তা করছে জাগতিক বিষয়ে টাকা পয়সা কত আমার এই টাকাটা ওখানে রাগ এতটা টাকা আর এলআইসিতে এই তো কম পাবি এইভাবে সুন্দর সুন্দর বিচার করে একে সব বুদ্ধি দাতা। সব বুদ্ধিদাতা সিদ্ধিদাতা বুদ্ধিদাতা সব জগতে রয়েছে আমাদের বহুপাতজন্য খুব দৃঢ়ভায় বলতেন আমি কখনো পরে এই ঝঞ্ঝা কেটে গেলে পরে বলবো এখন হজম করতে পারবে না বলতে সেইন বলছেন এই বোকালুকগুলো নিজেকে খুব বুদ্ধিমান মনে করে কিন্তু যাদের চেতনা নাই পারমাত্মিক বিষয়ে তার চেতনা নাই কনসিয়াসনেস নাই তাকে স্বাস্থ্য সে ঘুমিয়ে রয়েছে সে জেগে নেই কি জেগে রয়েছে কি বিষয় টাকা পয়সা কি কত বেশি করে মাল পাবে ভগবান যেখানে কলকাতা ওপরে হয় আমি করছি প্রকেতে ক্রিয়া মানানি না আমি কর্ম করছি মনে করে কর্তা অহম ইতিমান না এটাই তো বন্ধনের কারণ বন্ধনের কারণ কোনটা কি কাউকে সেকল দিয়ে কেউ বেঁধে রেখেছে কোথায় কোথায় সেকল কই কার সেকল দিয়ে বেঁধে রেখা হয়েছে দড়ি সেকল আছে আমি পাঞ্জাবে হেসে হেসে বললি ওরা খুব একটু যদি গরম হয় সহ্য করতে পারে না এসি চাই এই চাই ওই চাই সবসময় তাহলে বন্ধনটা কোথায় বন্ধনটা চোখে দেখা যাচ্ছে কি বন্ধনটা চোখে দেখা যাচ্ছে না এটা বন্ধন গোপনে বন্ধন রয়েছে এটা এত বড় বন্ধন যেটাকে ছাড়া হওয়ার মতো ক্ষমতা হচ্ছে না কর্তা ইতিমান এই যে এটি বন্ধনের কারণ কিন্তু অহংকার যখন শুদ্ধরূপে থাকবে আমি কৃষ্ণের দাস দাসী কৃষ্ণের সেবা করবো এটা না থাকলে সেবা করবে কেন কাজেই দেখা গেল এইভাবে বিকারপ্রাপ্ত হতে হতে কি হলো पृथिवीर मध्य शब्द स्पर्श रूपरस ग्धब उत्पन्न हल सत्विक अहंकार तत्व विकार थ मन हल सत्विक अहंकार की क्यी हो मन चंद्र सूर्य वरुण अश्विनी कुमार चारिदिगे दिगदेवता सब कथे को होते सत्विक अहंकार प्रारम्भिक तर अन्न्य देवदेवता एसन तथम क्यी हल বলছেন মন হল অহংকার তত্ত্বের বিকাত থেকে মন এবং চন্দ্র দিক বায়ু সূর্য বরুণ অশ্বিনী কুমারদ্বয় অগ্নি ইন্দ্র উপেন্দ্র মিত্র প্রজাপতি কয়েকটি ইন্দ্রের অধিষ্ঠাতি দেবতাগণ সব উৎপন্ন হল রাজেশ অহংকার বিকারপ্রাপ্ত হয়ে সেখান থেকে সেন্সিটিভিটি সেন্সিটিভিটি আমার যে আমার যে সংবেদনশীলতা যেটাকে বাংলাতে বলে সংবেদনশীলতা সেন্সিটিভিটি উৎপন্ন করল জ্ঞান जेटा देखें बुझते सब ज्ञान उत्पन्न जड़जगत सब ज्ञान राजस विकित होते ज्ञान शक्ति बुद्धि क्रिया शक्ति प्राण एवं कर्ण कर्ण तक अर्थात पंचकर्मेंद्रिय पंच ज्ञान बाग पानी पा, पायुप मेड्रो इत्यादि अर्थात सकेंद्रिय ज्ञान उत्पत्ति हो प्रत्येक कर्मेंद्रिय ज्ञान प्रत्येक पेछने एकट अधा देवता आ पायु उपस्थ ता सबकि पेचने गोपन देवता आज ना और समस्त यो शर क्रिया गो पंच वायर द्वारा नियंत्रित है पान अपान उदान समान इत्यादि वायु आँ पंच वायर द्वारा ये प्राण शक्ति पंच वायु द्वारा नियंत्रित है कि আপনাদের অবাক লাগবে কি করে হয় মহারাজ বলছে প্রাণ কাকে বলেছে প্রাণ এমন একটা বস্তু যেটা আপনাদেরকে বর্ণনা করলেও বুঝবেন না প্রাণ এমন একটা বস্তু বর্ণনা করলে বুঝবো না মানে না প্রাণ মানে হচ্ছে আত্মবস্তু এটা কি করে বুঝবেন সেই জন্য তো উপনিষদ বলছেন নায়া আত্মা প্রবচনে নলভ্য ন মেধায়াম ন বহু না তেন যেনলভ্য কার দ্বারা এই আত্মতত্ত্ব বিজ্ঞাত হবেন তিনি জানতে পারবেন যে যাকে এই আত্মতত্ত্ব এই আত্মা পরমাত্মা যাকে কৃপা করবেন বুঝা গেল তার কোয়ালিফিকেশন সম্বন্ধে আপনার বাহাদুরি কিছু হবে না ওই জন্য যে যত বক্তৃতা দাও যত বক্তৃতা শোনো নায়া আত্মা পৌঁছানো লভ্য নধায়া ন বহু না সুতেনো কিছু দ্বারা হবে না তাহলে কী দ্বারা হবে जम एवजे वणित तेल अलब जा। जाके ग्रहण करबें निजे स्वरूप टे खुले देव से ही एकमत लाभ करते बोझा गया कि आत्मतत्त सम्बन्धे को बहादुर चलो ना तेल आत्मा क्या भाव महाराज क्यार्म चले शरें इस सम्बन्धे एक भलो है शोन ठीक बोले प्राणटाई क्यों देखें আমার বলতে গেলে আমার কথাটা বলতে গেলে এখানে দেখান না আমার বলতে গেলে কেউ কখনো মাথায় দেখে না পেটে দেখায় না আমার বলতে গেলে এখানে দেখায় তা স্বাভাবিকভাবে তুমি নিজের পরিচয় নিকেই বললে আত্মাটা কোথায় থাকে বলে তোমার তোমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আমি বলে দিলাম প্রমাণ করে দিলাম আমি আমার এই বলতে গেলে সশ আঙুলটা এখানে নেব তাহলে এখানেই আছে আমি পরমাত্মা এখানে হ্যাঁ ঠিক আছে সে সম্বন্ধে হল এখন আত্মা আমরা শুনেছি আত্মার কীরকম দেখতে আমি এক্ষুনি বললাম নত্মার প্রচন্ন মেধা তথাপি বেদান্ত সূত্র বলছে বোকালোকগুলোকে কী করে বোঝানো যায় তাই তো একটা তো বলতে হবে না তো এটা মানবে না আর ঠিক আছে তাহলে আত্মাকে কেমন দেখতে সেটা বলতে গিয়ে বেদান্ত বলছে কি উদাহরণ দেবো বেদান্ত বলছে গুণাত আলোকবধ গুণাত আলোকবধ বলে জেনে রেখো খালি এইটুকু কথা আমি বলে দিলাম এর গুণা বলি আত্মার আলোর মতো কি কথা আলো তো এই জগতে দেখছি কত আলো ওই আলো নয় কি বলল কি বললে আর কি শুনলেন বলে এই তো বেদান্ত বললো আলোর মতো তো কথাটা কি বললো ভালো করে কান দিয়ে শুনতে হবে কি বললো যে গুণার আলো বত বধ মানে তুলনা করছে নয় বধ মানে এটা তুলনামূলক যে এরকম এরকম হবে বধ এই বধ এই যে বধ যখনই বলবে তখন বলত কিন্তু ঠিক ওই বস্তু নয় এই জন্য বেদান্ত খুব সাবধানে কথা বল কি করে বোঝাবো বলে ঠিক আছে একটা কথা বলি গুণাত আলোক বধ গুনেছে এটা আলোর মতো আরও একটু ভালো করে বোঝানো যাক বলছেন এটা আলোর মতো বস্তু হৃদয়ে থাকেন কিন্তু সেটা বায়ুকে আশ্রয় করে সমস্ত শরীরের ক্রিয়াকর্ম সমস্ত টিস্যু শরীরের যত অণুপরমাণু আছে আমাদের যে সেল আছে যত অর্গ্যানগুলো আছে বায়ুর দ্বারা বায়ু এমনভাবে সঞ্চালিত হয় যে প্রত্যেকটা ক্রিয়াকর্ম যোগের ব্যাখ্যা করতে আরম্ভ করলে অবাক হয়ে যাবে কি করো যোগীরা বাইরে যেতে পারে সমস্ত আসতে পারে ভেতরে এই যে বায়ুর দ্বারা হয় বাইরের অভিজ্ঞানতা ভিতরে আসে भेतर जो खावा दावा कर लें से हजम वायर द्वारा पान अपान बदान समान ये पंचवायक रेस्पेक्टिव क्रियाकर्म आई भा, क्रियाकर्म कभी अक्यूरेट भाव संचालित होना सुस्थें जखनी को तक अपना असुस्थ पड़बें तक फांगशन शर डटार्ब हम तक डाक्त वैद्यर का তখন আর হচ্ছে না যারা সুস্থ অবস্থায় রয়েছেন তারা কি করেন ভোজন আদি সব নিয়ন্ত্রণ করে। এখন আমি বোবাহ বসেছি আমার ভোজনেও সমস্যা দেখা দিয়েছে কি করে বলবো যে আমাকে যদি রান্নার ব্যবস্থা করে দেন আমি রান্না করে নেব হচ্ছে না তাতে আমি শরীরে বিভিন্ন রকম অসুবিধা আমি বুঝতে পারছি কিন্তু বলতেও পাচ্ছি না আমি যে নতুন বাসনটা কিন আনলাম এই নতুন বাসনটা যদি অন্যকে দিয়ে একসঙ্গে মাঝিয়ে ফেলে তাহলে মূর্খ নতুন বাসনটা কি দরকার আমার লাভ হলো না আর ওইখানে সাত্ত্বিক বস্তু দিয়ে রান্না করতে হবে যে বস্তুটা দিচ্ছি সে বস্তুটা কার কোন কোম্পানি কি কীরকম সেটা বুঝতে হবে প্রত্যেকটা বুঝে বুঝে করতে হবে তা নাহলে সেটা রাজসিক তামসিক হয়ে যাবে গোলমরিচ দিয়ে করলে ভালো হয় কাঁচা লঙ্কা তামসিক না দিলেই ভালো কিন্তু বলবো কি করে আমি তো বোবা ডালিয়া করলে সেটা নোংরা কোম্পানি দিলে ওটা দুর্গন্ধ থাকে যদি ভালো কোম্পানির হয় তালে শুদ্ধ ভগবানকে ভোগ দেওয়া যায় হবে না সাত্ত্বিকভাবে রসই করতে গেলে চিন্তা চিন্তাধারাও সাত্বিক দরকার কিভাবে করলে ভজন ভালো হবে কোন কষ্ট হবে না শরীরে গরম হবে না কোন রকম বিচার খাওয়ার সঙ্গে সঙ্গে একটা দানা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কি অবস্থা হয়েছে তেলটা কি ব্যবহার করা হচ্ছে আগুনটা কিভাবে সেখানে অমান্য করতে গিয়ে কেউ ছুঁয়ে ফেলেছে না সবজিগুলো কিন্তু কেউ মাথা ঘামায় না কাকে বলবো কুকুরের মতো চিৎকার করি এইসব অ্যাকিউরে বলবার জন্য কি আমি ভাগবত নিয়ে বসেছি এগুলো তো অকখ এগুলো অকখ এগুলো বাচ্চা ছেলে জানা উচিত ছিল এখন আমাদের এইসব জানতে হয় আর না বললে বলে উল্টো সেই জন্য প্রসঙ্গ কানে বলতে হল এর জন্য যেন কেউ মনটা বিকারপ্রাপ্ত না হয় এগুলো না শিংলে আমরা শৌচাচার কোনো দিনই শিক্ষা করতে পারব না এমন কি রান্না হলে যেন কেউ দেখে না ফেলে দেখে ফেললেও বিকার বিকারপ্রাপ্ত হবে রান্না হওয়ার পর গোপনে চাপা দিয়ে যেতে হবে ভগবানের ঘরে তারপর ভোগ দিয়ে তারপর দেখবে এগুলো লোককে কী শেখাব আমি জানি না জগন্নাথে যখন ভোগ হয় তখন পাণ্ডারা কী করে না কেরম চাপ চাপা দিয়ে রাখে। করেন তো রান্নার তো পদ্ধতি আছে এতটা ডালিয়া এতটা মুগের ডাল এতটা এইসব দিয়ে একটা মিশিয়ে করতে হবে এগুলো কতটা জল দিত এগুলো সাধারণ বুদ্ধি পান্ডারা যখন রসি করেন তখন সেখানে কি করেন পাণ্ডারা কাউকে দেখতে দেন এবং নিজেরাও নাকটাকে বেঁধে রাখেন নাকের মধ্যে যেন ভগবানের ওই যে সুন্দর রান্না হচ্ছে সে রান্নার গন্ধটা পর্যন্ত যেন আমার নাকে যেন না আসে বলে কেন গন্ধ গেলে কি হবে এই জড় জগৎ হলে তর্ক করবে আমার কাছে এসো আমি বুঝিয়ে দিচ্ছি কি হবে বিজ্ঞান ভিত্তিকভাবে বোঝাব তোমার বিজ্ঞান বুঝতে পারবে তুমি স্বাস্থ্য বলছে ঘ্রাণম ঘ্রাণম অর্ধভোজনম ঘ্রাণ করে ফেলা মানে তুমি আস্বাদন করে ফেললে জগন্নাথ আর নেবে না ওই জন্য আমার নিয়ম ছিল আমি যখনই রসি সিস্টেম কোথাও প্রচণ্ড করা নিয়ম ছিল ওই জন্য আমি লাইগের এখন বর্তমানে লাইব্রেরিতে বসে কাজ করি কেউ আমার নিয়ম গ্রহণ করতে পারবে না আমার সঙ্গ কেউ করেন। যদি আপনারা প্রমাণ করতে পারেন আমার সঙ্গ কেউ করে আমার সঙ্গে থাকে আর তারপর যদি প্রমাণ করতে পারেন তার কোনো বিকারপ্রাপ্ত হল তাহলে আমি আবার এই বেশটাকে ফেলে দেব বাস্তবিক পক্ষে আমার সঙ্গ করে না কেউ আমার সিদ্ধান্ত আমার আচরণ আমার আদর্শ কেউ নেয়নি কেউ না একজনও নেই যদি নেয় সে গ্রহণ একজন এখন গ্রহণ করছে তাকে দেখতে পাবেন খুব শিগগিরই সে একজন বড় আচার্য হবে সে আমাকে গুরু গুরুবর্গরূপ মানে তারপর উপর অত্যন্ত আমি ওই সন্তুষ্ট প্রচুর আশীর্বাদ করেছি এবং সে ঠিক যে কথা আমার মুখ দিয়ে শুকবেন সেরকম কথা উনিও বলবার চেষ্টা করেন গ্রহণ করেছেন নাম বলে দরকার নেই শিগগিরই দেখতে পাবেন দু পাঁচ দশ বছরের মধ্যে এটা সত্যিকারের আচার্য তৈরি হবে হচ্ছে আমার কাজই হলই মরবার আগে যদি দু চারজন আচার্য তৈরি করে যেতে পারেন তাহলে আমি আনন্দের দেহ রাখতে পারব এগুলো শেখাবার কথা না যারা মহাপুরুষদের কাছে থাকেন সাধুগুরু তারা স্বাভাবিকভাবে এগুলো জানেন যে বাথরুমে কাপড় কাপড় ধুতে গিয়ে আমি কখনোই কাপড়টাকে মাটিতে রাখবো না কেন ওখানে সব পেছাপাতি করে ওখানে রাখলে ওনার তো এগুলো বলে দেওয়ার কথা কমন সেন্স এগুলো তো যাই হোক এগুলো বলতে গিয়ে অনেক কথা বলতে হলো তাহলে এইসব দেবতাগণ মন एवं पंचभूत उत्पत्ति समस्त सम्बन्धे अपनारा सब जानल तक भूत ग्राम बोझा गया खाद्य खाद हजम है प्राण अपान वाणी की, कोरे, की हाए, सब कदा अल्पर पर आलोचना कर लोजेम अहंकारे अधिश्चा देवता हल शी अंतकरण আপনার যে অন্তঃকরণ যেটাকে আপনি অন্তঃকরণ বলেন একই অন্তঃকরণের ফাংশান বিভিন্ন রকম হওয়ার জন্য এই চারটে নাম নিয়েছে কি কি নাম মন বুদ্ধি চিত্ত অহংকার বোঝা আমি কি বললাম বারবার এই কথাগুলো বলতে ভালো লাগে না আগে এইখানেই শিলিগুড়িতে আলোচনা হয়েছিল কার্তিক মাসে আমি বলেছি তথাপি একটু স্পর্শ করি তাহলে কি কি করতে হয় সেখানে বলল বল যে আপনার এই যে অন্তকরণ আছে এই অন্তঃকরণটা একটা কিন্তু তার বিভিন্ন ফাংশন অনুযায়ী চারটে নাম হয়েছে বোঝা গেল কি কি বললাম মন বুদ্ধি চিত্ত অহংকার মন বুদ্ধি চিত্ত অহংকার মনের অধিষ্ঠাতি দেবতা হতো বুদ্ধি প্রদন্ন চিত্ত বাসুদেব শঙ্কর স্বর্ণ হল কি অহংকারের অধিষ্ঠাতি দেবতা এগুলো কি বস্তু এটা এক্সিবিশনের বিষয় নয় কিন্তু আপনার ভেতরে যে অন্তকরণ আছে দ্যাট ইউ ক্যান ফিল এটা আপনি নিজে অনুভব করেন আমার অন্তঃকরণ আছে আমার মনটা আজকে ভালো নয় কী রে মনটা ভালো না মনকে দেখেছিস বলুন না মন তো দেখা যায় না তাহলে মন খারাপ বললি কেন তাহলে নিজেই যে তার্কিক ব্যক্তিগণ শিক্ষিত ব্যক্তিগণ নিজের জালে নিজেই জড়িয়ে পড়বে এই তো বললেন ভগবান মানেন না ওর ভগবানকে দেখা যায় না কি দেখা যায় মোসাই কি কি দেখা যায় আপনি বলুন কি কি দেখেছেন আপনি জীবনে মানুষ বলে প্রমাণ করতে পারবেন না তাহলে সেখানে আমরা দেখলাম কিরকম ভাবে বলছেন মন বুদ্ধি চিত্ত অহংকার একই অন্তঃ কর মনটা ভালো নেই গির মন আবার কি বস্তু দেখেছিস সাদা কি কালো কি লম্বা কি বলে ফেললো মনটা আমার ভালো নেই আজকে মূর্খের মতো তাহলে মনটাকে কি দেখিছিস তাহলে ও মনটাকে দেখেনি জানে মন আছে তাহলে নিজের পাখে নিজেই পড়ে যাচ্ছে তার মনটাকে আছে তুমি স্বীকার করছো তা ভগবান আছে স্বীকার করছো না বাহ ভালো তুমি বিজ্ঞান পড়েছ তো যখন বিজ্ঞান বলছে কার্য কার্য এবং কজ এবং ইফ্যাক্ট থিওরি তুমি তো কি কি বিজ্ঞান পড়েছো কি পড়াশোনা করেছো কজ অ্যান্ড ইফ্যাক্ট এই দুটোর একটাও তুমি উত্তর দিতে পারবে না উত্তর আমি যদি এক করে বলি তুমি বলছো পড়াশোনা করেছি কী পড়াশোনা করেছো তুমি কোনোদিনই তার ভগবান নেই এটা প্রমাণ করা কারোর ক্ষমতা হতে পারে না ক্ষমতাও নেই যাই সব কথা আর বলে কি হবে তাহলে মন বুদ্ধিচিত্ত অহংকার মন বুদ্ধিচিত্ত অহংকার ওই চিত্তটা কেমন বলছে সেটাকে তুলনা করেছেন যে স্থির জলাশয় চেত দর্পণ মার্জুনম বলেছিলেন চৈতন্য মহাপুর যেরাম ব্যাখ্যা করেছিলেন সেরাম ব্যাখ্যাটাই ভালো চিত্তটাকে দর্পণের সঙ্গে তুলনা করেছেন চিত্তের ওপরে যদি বেশি করে ধুলি পরে কাদা পরে ময়লা পরে চিত্ততে নিজের ছবি দেখতে পাবে না সেরকম চিত্ত যদি ময়লা থাকে তার মধ্যে বিষয়ের প্রলেপ থাকে তাহলে তার মধ্যে কখনই ভগবানের প্রতিফলন পরে না ভগবান কিন্তু আছে ভগবান কিন্তু ভেতরেই বসে রয়েছে বাট ইট ইস ভগবান রিফ্লেক্টেড হবে তোমার হৃদয় দর্পণে দেখা দেবে না এই দর্পণ চেত দর্পণ মার্জন করার কথা বলা হয়েছে তাহলে মন মন কি হলো একটা জড়জগতের বিষয় কি করে বিষয় ধুলিয়ে আসে চিত্তের ওপর একটা উদাহরণ দেওয়া যাক হট করে বাইরে একটা আকর্ষণের বস্তু দেখলো লোভনীয় কোন একটা ব্যক্তি এদিকে বললো বেশ ভালো লাগছে তো ওই যে লোভনীয় বস্তুটা দর্শন করলো দর্শনের ফলেতে কি হলো তার চিত্তেতে চিত্ত মানে ম্যাগনেট চিত্ত যেমন ফটো ক্যামেরা ফটো একটা একটা করে এই অনন্ত ব্রহ্মাণ্ডটা এই যে স্পেস আকাশের মধ্যে ঝুলছে ধুলোকোনার মতো উঠছে চৈতন্য চৈত বলেছে এই অনন্ত ব্রহ্মাণ্ডটা এই যেগুলো আছে सेगो धूलिगार उठे आज जत जगत जो बस्तु देखें जो बस्तु आज पर देखे बाखब देखे देखे और भलो है देखें भविष्य क्या झड़े दिन बस्तु जो बस्तुगुल आप देखे अपन आकर्षण हो सर्वदाई सतत अपना चिंतित ब्रह्मांडा তোমার মনের মধ্যে শরীর অন্তঃকরণে গুপ্তভাবে লুকিয়ে রয়েছে তারা কি মিথ্যা প্রমাণ করতে পারবেন আমি যদি বলি এই বিশ্বটা জড়ো বিশ্বটা তোমার মধ্যে রূপে ঢুকিয়ে রয়েছে তো বললে আবার কি কথা আমি তো দেখিনি আর মূর্খের মতো দেখেননি চোখটাকে বুঝুন চোখটাকে বুঝেই দেখবেন এই বিভিন্ন মার্কেট বাড়ি যেখানে আপনি পড়াশোনা করেছিলেন যেখানে চাকরি করেছিলেন যত বন্ধুবান্ধ সব ভেসে উঠছে উঠছে না। কে বলবে না চোখটাকে একটু বুঝতেও হবে না এমনি মনের মধ্যে সবসময় চলছে বিষয় তাহলে জড়জগতের বিষয়গুলো এই যত অনন্ত ব্রহ্মাণ্ড যেমন এই আকাশের মধ্যে সাসপেন্ডেড সাসপেন্ডেড অবস্থায় ঝুলন্ত অবস্থায় রয়েছে তাহলে জড়জগতের যত বিষয় আছে সমস্তগুলো রূপে সাসপেন্ডেড অবস্থায় দেয়ার ইন্টু ইয়ার মাইন্ড তোমার মনের মধ্যে রয়েছে কেউ মিথ্যুবণ করতে পারবে পারবে না আচ্ছা বাইরে যদি জগৎ আছে জগতে সব বিষয়গুলো তোমার ভেতরেই আছে সূক্ষ্মরূপে একজন সাধু বলছে আমি মেয়ে ছেলের সঙ্গে করি না আমি বলছি হ্যাঁ ঠিকই কথা সূক্ষ্মরূপে তুমি করো গোপন রূপের ভেতরে চলছে যতক্ষণ বাইরের আকার আকৃতি সম্বন্ধে আমাদের আকর্ষণ না যাবে সেই ব্যক্তি কোনোদিনই ব্যসাসনে বসবার যোগ্য নয় সে ব্যসাসনে যেন না বসেন স্ট্রিক্টলি প্রহিবিটেড যার আকার আকৃতি এখনও যায়নি তাকে আমি কখনোই প্রচারে নিয়ে যেতে চাই না প্রচারে আমি কাউকে নিয়ে যাই কেন প্রচারে কে যান যার সব সূক্ষ্ম বুদ্ধি হয়েছে অনেক ওপরে এবং গৌড়ীয় দর্শনে এটি বিছা প্রচারে থেই যেতে পারবেন যে কম করে মধ্যম লক্ষণে মধ্যম অধিকারে উন্নত হয়েছে আমার কথাগুলো কি কেউ গ্রহণ করতে পারেন বা না করেন কিছু যায় আসে না এই সত্যগুলো বলে রাখলাম আমি মরে গেলেও আপনারা বিচার করবেন প্রচারে সেই যাবে যে কম করে মধ্যম অধিকারে উঠেছে জ্ঞান বিচার হয়েছে যাকে লোভমোহম আশ্চর্য কেন প্রচারে গেলেই মায়েরা সামনে আসবে। বিভিন্ন রকম প্রলোভনের বস্তু আসবে সেগুলোকে জঞ্জালের মতো ফেলে দিতে হয় আর কৃপা করার ক্ষমতা থাকলে করবেন তা নাহলে সর্বনাশের কারণ হবে বোঝা গেল কি বললাম সর্বনাশের কারণ হবে আর সেবকের মনে যদি সর্বনাশ হয় যার সেবা করছে তার ক্ষতি হবে সে নাম করতে করতে বুঝে যাবে আজকে রান্না ঠিক হয়নি আজকে এই হয়নি একে উল্টো পাল্টা ও সঙ্গে সঙ্গে বুঝে যাবে বলে জাদু জাদু জাদু যারা ভজ ভজন করেন তারা জাদু জানে। এত সেন্সিটিভিটি অ্যাকিউরেট একটু চুন থেকে পান সঙ্গে সঙ্গে বলে দেবে আজকে এই হয়েছে আজকে আসনটাকে ছুঁয়ে নিয়েছে বলে দেবে সঙ্গে সঙ্গে তাদের ভেতরে সেন্সিটিভিটি এত এত অ্যাকিউরেট তাহলে আমরা কি দেখলাম যে কথাটা বলছিলাম সৃষ্টি সম্বন্ধে তালে চিত্ত মানে হলো বাইরের যে আকর্ষণীয় বস্তুগুলো দেখেন সেগুলো ম্যাগনেট এবং চিত্ত একেবারে টেনে নেয় নিয়ে গেল ওই যে বাইরে বিষয়টা দেখলেন তার একটা প্রতিচ্ছয় ভেতরে পড়ে গেল হ্যাঁ খুব ভালো জিনিস তো বলবার সঙ্গে সঙ্গে মনে এবার এবার মনের মধ্যে এবার সংকল্প মনে এবার মনের মধ্যে এবার তরঙ্গ উঠলো মনের মধ্যে হে উঠলো মন ক্ষোভিত হলো ওই যে বিষয়টা এসেছে বিষয়টা এসে যে এই যে আমাদের স্থিরচিত্ত জলাশয় চিত্তটাকে যদি স্থিতচিত্ত জলাশয়ের সঙ্গে তুলনা করেন তাহলে আরও ভালো হবে সেখানে যদি একটা ঢিল মারেন একটা জলাশয় স্থির হয়ে রয়েছে গ্রীষ্মকালে একটা বায়ুও বইছে না সঙ্গে সঙ্গে আমরা ছোটোবেলায় করতাম একটা ঢিল নিয়ে মূর্ধি কেন টুক করে বানা একটা তরঙ্গ উঠে গেল এই বিষয়টা আপনার চিত্ততে ছবি পড়া সঙ্গে সঙ্গে মন এবার ক্ষভিত হলো ঢেউ উঠল এরকম তরঙ্গ উঠলো মন চঞ্চল হয়ে পড়ল বুদ্ধি এবার ডিরেক্টর বুদ্ধি আবার চিন্তা করছে সংকল্প বিকল্প এটা কিভাবে পাওয়া যায় লোভনীয় বস্তুটা এটাকে আবার পেতে হবে তার সংকল্প বিকল্প মনের মধ্যে হয় বোঝা গেল কী বললাম তাহলে বুদ্ধি হলো ডিরেক্টার আর অহম তত্ত্ব যদি না হয় आकर्षण आसबेंटिटा अहम तत्व प्रथम क्या कर दी भोग्य वस्तु क्योंकि बैश्रमण जगते जत दृश्य दृश्य ए दृष्टा দৃশ্য দ্রষ্টা দর্শন এই সম্বন্ধে যদি কোনোদিন দিন সৌভাগ্য হয় আপনাদের আমি আলাদাভাবে এ সম্বন্ধে আলোচনা করব। দার্শনিক আলোচনা আর মাথা খুলে যাবে আমরা কোনো দিন চিন্তা করিনি এই সব আপনারা ভগবানকে দেখতে আসেন এখানে কাঠের পুতুল বসে রয়েছে ভগবানকে দেখতে পারেন পুরীতে জগন্নাথে গিয়ে মন্দিরের ভেতর টাকা পয়সা দিয়ে এসি টিকিট কাটলেন টিকিট কেটে গিয়ে পুরীতে গিয়ে জগন্নাথকে দেখবার জন্য ঢুকে বললেন জগন্নাথকে দর্শন হলো কি জগন্নাথকে দর্শন হলো কি হলো না একটা কথা আমি জিজ্ঞাসা করছি বোকালো গুলো হয় তো জগন্নাথ দেখলাম চোখগুলো বড় বড় এই দেখে জগন্নাথ দর্শন হল জগতের নাথ এই চিটে জগতের নাথ তাকে দর্শন আর হলো না জগন্নাথ সেটাকে দর্শন করেছিলেন গৌরাঙ্গের পার্শ্বদণ গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে ঢুকেই বুড়ছা যাচ্ছেন সিংহাসনে বসে রয়েছেন রাধা লিঙ্গিত বিগ্রহ বংশীবদন করছেন কৃষ্ণ আর তোমরা গিয়ে দেখছি জগন্নাথে হাত নেই পা নেই গোল গোল চুগিয়ে আবার কী রে বাবা হ্যাঁ জগন্নাথকে এরম দর্শন করছে জগন্নাথ আপনাকে বোকা বানাবার জন্যই ওরকম রূপ ধারণ করেছে জগন্না জগন্নাথ আপনাকে বোকা বানাবার জন্যই জগন্নাথ ইচ্ছে করে ওরকম রূপ ধারণ করেছে যাতে ওকে আমি ফুল বানিয়ে দেবো কেন বলে জগন্নাথের কাছে গেলে ওই তো জগন্নাথ নিজেরই হাত নেই আমাকে কি দেবে কি দিতে পারবেন সত্যিই আমি কিছু দিতে পারি না যা চলে যাওয়ার জায়গা জগন্নাথ নিজেই চলতে পারে না কি লাভ হবে আর জগন্নাথ কাছে এইভাবে তার্কিক ব্যক্তিগণের বিচারেতে জগন্নাথ অদৃশ্য হয়ে যাবেন জগন্নাথ যাদের কাছে দর্শন দেবেন না তাদের কাছ থেকে হাত পা চোখ মুখ সব অদৃশ্য করে দেবেন দেখ আমি এরম দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ এবার দেখে যা বাড়ি গে জগন্নাথ দেখে হ্যাঁ জগন্নাথ দেখলাম সমুদ্র দেখলাম মহাপ্রসাদ পেলাম তাই নাকি বা দর্শন হলো কোন হোটেলে ছিল সি হক হোটেলে ছিলাম আগে থেকে বুক করে গেছে এই আমাদের জগন্নাথ দর্শন এই আমাদের দর্শন এই বুদ্ধি নিয়ে আমরা নাকি ভাগবত শুনতে আসি এই বুদ্ধি নিয়ে নাকি আমরা পুরী যাই বৃন্দাবন যাই আজকেই একজন ব্যক্তি আমাকে স্নেহ করেন আমে আমি বোয়া হয়ে রয়েছি আমার দরজাটাকে খুলে বলে মহারাজ আপনি কি মনে করেন আপনি চলে গেলে আমি এখন পুরি বৃন্দাবন এসব যাব। আমি ইঙ্গিত করে বললেন একদম চুপ যার যার এই হরিকথা কানে গেছে যার এই এইসব সাধুসঙ্গ হয়েছে তার কি ও সব সুচর কীর্তন ভাল লাগবে কি করে তার রুচি হয় বরঞ্চ হয়ে গেলে পরে পরামর্শ করবে ব্রতের শেষতে আমি যখন আলোচনা করব তখন বলে কি করা উচিত কিছু না মধ্যখান বুদ্ধি বেরিয়ে গেল যেমন এরকম সিং বেরোয় না ভইসের সিং বেরোয় এই সিং বেরোলো হ্যাঁ দেখবেন অসুরেদের ছবি যখন দেওয়া থাকে এটা করে সিং দেওয়া থাকে অসুরদের কি সিং আছে নাকি ওটা দার্শনিক বিচার অসুরদের দেখতে দেবতাদের থেকেও ভালো হয় হিরণ্য হিরণ্যকৌশিকে দেখতে কি ছিল অপূর্ব কিন্তু ওদের মাতা একটা করে সিং দিয়ে আমাদের দার্শনিকগণ বুঝিয়েছেন ওদের গ্যাঁজা উঠেছে মাতা গ্যাঁজা বোঝেন দুর্বুদ্ধি ওটাকে বোঝাবার জন্য ওষুর বোঝাতে গেলেই মাথা একটা সিং দিয়ে দেয় ওটা দিতেই হবে ইটস এ মাস্ট ওটা দিলে বোঝা যাবে ও বুদ্ধি খারাপ হয়েছে বুদ্ধি খারাপ হয়েছে বলে উল্টো বললে কথা বলছে সেই জন্য আমার কাছে প্রশ্ন করে কী হবে এই ভগবত অমৃতের পান করার পর আর কি তোমার ওই সব জনসংঘের চিৎকার চাচামুঞ্জি হয়েছি ভাল লাগছে বৃন্দাবন দর্শন কি সত্যি হবে তাহলে আমার উপর রাগ করতে পারে যদি বৃন্দাবন দর্শন হয় তাই গিয়ে বৃন্দাবন দর্শন করে আমাকে প্রমাণ দেবে তাহলে বুঝব তাহলে আমার কাছে প্রশ্ন করে কি হবে বাস্তবিক হয় না কিন্তু চৈতন্য মহাপ্রভু দেখিছেন কি করে আমরা জগন্নাথকে দর্শন করতে পারি গরুরের পেছনে ভক্তের আনুগত্যে সেখানে থেকে দেখছেন মুরলীবদন কৃষ্ণ রাধা লঙ্গিত বিগ্রহ দেখেই মূর্ছা যাচ্ছেন এবং যে পাথরের গায়ে ধরে রয়েছেন যেখানে পা রেখেছেন প্রেমে বিগলিত হয়ে পাথর পাথর মোমের মতো হয়ে গেছে ওয়াক্স মোমের মতো হয়ে বিগলিত হয়েছে সেই পাদপীঠ এখনো পূজিত হয় চৈতন্য মহাপ যেখানে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতেন তা তিনিও জগন্নাথ দর্শন করলেন অস্মদীয় গুরুভার প্রশিল ভক্তি প্রমোদ পুরীগস্বী মহারাজ প্রহুপাত এরা সব দর্শন করতেন বক্তিমীন ঠাকুর আর সাধারণ ব্যক্তিও জগন্নাথ দর্শন করে কি দর্শন হয় একটা সুন্দর প্রসঙ্গ আমি তুলি প্রভুপাদের কাছে এটা কালকে করলেই ভালো কোথায় নাকি আজকে সময় চলে আসছে যাই হোক কালকে করলে আবার মনে পড়বে না বলে জগন্নাথ দর্শনের আগে জগন্নাথ মন্দিরের গায়ে বিভিন্ন রকম অশ্লীল ছবি এটা প্রভুপাদের কাছে প্রশ্ন করা হয়েছিল প্রভুপাত জগন্নাথের মন্দির इन्हें बैरे यम चित्रगुल दे दरकार की विभिन्न कम चित्र आदि प्रपदात गम्भीर बोलें एगुल सब मंगल चिन्ह मंगल हाँ क्यों मंगल बोलेगुलो देर्थ हल जड़बद्ध जीव जरा संसार रही ते माय देवी प्रथम ओ सब दृश्य देखिए जगन्नाथ दर्शन के बंचना करबें जगन्नाथ दर्शन करते देवें ना जगन्नाथ तक ठकिए देवेंगन्नाथ प्रेरणा ওইখানে ওই সব চিত্রগুলো আছে যাতে ওইটা দেখি ওর মধ্যে ডুবে যাবে অজন্ত জগন্নাথ পুরীর ওপরের চিত্র এইসব দেখে ডুবে যাও আর তোমার জগন্নাথ দেখে জগন্নাথ যে চামড়া দর্শন করে তাকে চামার বলা হয় কেশব বস্তি ভাই বলতেন চামার বসে রয়েছে এরা কি হরি কথা শুনবে বলে আমাদেরকে চামড় বললেন বলে তার উত্তর আমি দিচ্ছি হইচই হয়ে গেল একবারে সবাই মারামারি লেগে যায় পরমপে সিধর গো সিং বাবা বললেন অন্যায় কথা সিধর গো মারা নিজের গুরুভাইকে বাঁচাবার জন্য সঙ্গে সঙ্গে উঠে তিনি ছিলেন ব্যারিস্টার তিনি পূর্বে পূর্বে ছিলেন ব্যারিস্টার আবার বিরাট পন্ডিত তিনি হঠাৎ দাঁড়িয়ে বলেন আপনারা দান বসুন বসুন উত্তেজিত হবেন না আমারও প্রশ্ন উনি কিরকম ভাষাটা ব্যবহার করলেন কেন এরকম ভাষা ব্যবহার করলেন আমরা সব চামান নাকি বা হ্যাঁ ঠিক বলেছেন বসুন বসুন আপনারা আমরা এই উত্তর না নিয়ে এনাকে ছাড়ব না সভা ঠিক বলেছেন আমরা উত্তর চাই কেন চামার বলেছেন উনি চামড় বলে উঠলেন এটা কি ভদ্রলোকের ভাষা বসুন বসুন আপনারা আমরা এর বিচার চাই এইভাবে শ্রীধর গোসিং মহারাজ থামিয়ে দিলেন সব আগে আপনার সব বসুন আমরা বিচার চাই না যেতে দেবো না ঠিক বলেছেন যেতে দেবো না কেন এরকম ভাষা বললেন এবার পরম পুজো কেশব মহারাজ ধীরে ধীরে কেশব গো বিচার তুললেন বিচার করতে করতে আমর গম্ভীরে চলে গভীরে চলে গেলেন ওখানে একটা লোকেরও ক্ষমতা হলো না যে তার প্রতিবাদ করা সত্যি তো উনি প্রমাণ করে দিলেন আমরা তো চামার আমরা তো চামার রক্ত মাংস আর এই দেহ এইসব নিয়ে আমরা পড়ে রয়েছি আমরা তো সত্যি চামার আমরা তো মানুষই হতে পারেনি মানুষের মতো মানুষ তা ঠিকই বলেছেন কোনো একটা লোক শব্দ করতে পারল না ইনি সবাই গটগট করে গেলেন প্রশংসা নিয়ে গেলেন যেরম ব্যাখ্যা করলেন সবার স্তব্ধিভূত সরকারকে জবাব দিতেন এরপর কেশব মারা। সরকারকে এমন জবাব দি সরকার কোন কথা বলতে পারতেন আইন আদালতে গেলে কিরকম না। এত ফাইন যে এত সূক্ষ্ম ব্যাখ্যা কোনো কোচ অকারডে কেসকা মারি হলে তিনি বললেন কাউকে লাগবে না আমি যাব কোটে গিয়ে এবার জজের সঙ্গে নিজে আর্গুমেন্ট করছেন জজের এর মাথায় হাত কি রে বাবা যেসব আর্গুমেন্ট করছেন আমার তো এসব জবাব দেওয়ার কোন জবাব দেবে চুপ একদম আজ পর্যন্ত কোনো সভায় তিনি ওই কোনো লিগাল ব্যাপারে তিনি পরাজিত হননি এত ফাইন ব্র্যান চিন্তা করা যায় এক একটা উদাহরণ দিলে পাগল হয়ে যাবেন কি করে এরা হতে পারে ভগবানের নিজেজন তো সবই সম্ভব সুপার ব্র্যান তাহলে আমাদের বুদ্ধিটা যদি জড়জগতের বিষয়গুলোকে ট্রান্সলেট করে না যায় তাহলে আমরা এই অপ্রাকৃতিক জগতের ভগবানের বিষয়েতে। বিশেষভাবে অনুভব করতে পারবো না পরাজিত হয়ে যাবো আর মন বুদ্ধিচিত্ত অহংকারের যে এক্সপ্ল্যানেশন আমি করলাম সেটা বিজ্ঞান ভিত্তিভাগে আলোচনা আপনারা যদি হৃদয়ে রাখেন তাহলে আমার মনে হয় আপনাদের মায়ামোহ সেরকম আক্রমণ করতে পারবেন যদি কেউ বুঝে থাকে তাহলে আমরা দেখলাম এইভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে ধীরে ধীরে এবং সমষ্টি এবং ব্যস্ত সৃষ্টি নির্ণয়ের পর सहस् बच्चर पर्तवीं ब्रह्मांड जल्दी ब्रह्मांड जल्द की सहस्त्र पुरुष सहस सहस्त्र ओम सहस्र्षा सहस्रपाद्रपुरु मंत्र सहस्र बोलते हजार नयस्र बोलते बहु अन सहस्त्र शब्दा যখন ব্যাখ্যা করা হবে তখন সহস্রটা এই অর্থে সহস্র তো বলা রয়েছে সহস্র এমনি বলা রয়েছে কিন্তু সহস্র শব্দটা মানে অনন্ত যার বাহু অনন্ত যার মাথা অনন্ত যা অখিষির মুখম অনন্ত যার চক্ষু এটা মানে হচ্ছে এইভাবে গুপ্ত ব্যাখ্যা তাহলে দেখা গেল এই সৃষ্টির সমস্ত কিছু উৎপন্ন হল সমস্ত अभी देखलम पंच तन्म्र हल पंचकर्मेंद्रिय पंच ज्ञानिय मन बुद्धिचित्त सब किस जीवगण आविर हलन ब्रह्मांड ए जल तलाय जीवज पर आबिर होश्न हलो समस्त सृष्टिर आधिकारिक देवताण बोलिए भगवान अपनी सृष्टि को तो बोल हाँ सृष्टि भगवान जी क्या हाँ तो सब दी दी एर पर हा क्या তা বলতে পারবো না হচ্ছে না আর সবই রয়েছে সৃষ্টির জন্য যা যা প্রকরণ দরকার সমস্ত কিছু আইটেম রয়েছে কিন্তু প্রসিড আমরা এগোতে পাচ্ছি না কেন কি হলো ও তা বলতে পারবো আপনি বিচার করুন তখন ভগবান কি করলেন বলে দাঁড় বলে কি করলেন নিজে কি করলেন নিজেকে অনুপ্রবিষ্ট করালেন সমস্ত বস্তুতে যেমন নুনকে জলে গুলে দিলে পরে চলে যায় প্রত্যেকটা অনুপরমানোর ভিতরে ইন্টারমলিকুলার স্পেসে ইন্টারমলিকুলার স্পেসে সব জায়গায় যেমন লবণ চলে যায় চিনি চলে যায় জলে গুললে সেরকম কী করে ভগবান সমস্ত ভূতে ব্যপ্ত হয়ে গেলেন গিয়ে কী করলেন একটা রিদিম একটা তাল আনলেন একটা মিউজিকের মতো হারমোনাইজ করলেন বোঝা গেল আমি কি বলতে যাইছি। প্রত্যেক যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো সব আছে প্লেয়ারগুলো আছে সবকিছু कितु जरा जत फर्मे ना आसबें तो क्या होना सरकम भगवान कि करलें और मध्य रिदिम आल छंद छंद आनल क्य कर भेतर एक हारमोनिज कर संगे ऐ एक संगे अपारमाइज कर सब चे बता जगते यह मुहूर्ते सत्य गुण सत्यजुग फिर आसबे যদি একে অপরের সঙ্গে বাস্তব হারমোনাইজ করে যে চৈতন্য মহাপুর কথা ভাগবতের কথা আমি রক্ত জল করে গলে গলায় রক্ত তুলে আলোচনা করছি জগতের প্রত্যেকটা লোককে যদি আমি বোঝাতে পারি অনুভব করতে পারেন তারা কোনে কোনে যদি এই কথাগুলো চলে যায় আমি একা কত জায়গায় যাব। একই তো অত্যন্ত অল্প জায়গায় যাই তাহলে প্রত্যেক জায়গাকার লোক চেতন হবেন চেতনা ফিরে পাবেন তারা এইসব ব্যাপারগুলো চিন্তা করবেন সমাজে যা কিছু বিশৃঙ্খলা আস্তে আস্তে ভেঙে যাবেন আপনারা যত পারবেন ইয়ং জেনারেশনকে আমাদের সামনে আমার সামনে আনুন যত ওই সব বাইরের যত সব ইয়ং জেনারেশন ছোট ছোট সব নিয়ে আসুন ওই ছেলেগুলোকে না বাজাতে পারলে সমাজের ভবিষ্যৎ অন্ধকার খুব শীঘ্রই আমাদের সমাজ কুকুর বেড়ালের মতো এখনই করছে তখন তো আরও বেশি করবে মানুষ বলে কেউ থাকবে না ওই জন্য প্রচুর পরিমাণে আমাদের সমাজের কনসিয়াসনেসের ডিগ্রি বাড়িয়ে দেওয়া দরকার এইটি সাধুর কাজ অন্য কোন কাজ নেই ভগবান এবার কি করে হারমোনাইজ করলেন হারমোনাইজ করার পর সৃষ্টি কিভাবে ইফেক্টিভ ফর্মে চলে এলেন এ সম্বন্ধে আমি কাল আলোচনা করব। আজকে এই পর্যন্ত আলোচনা আলোচনা থাকল এই পর্যন্ত আমরা এই দ্বিতীয় স্কন্ধে আমরা আলোচনা তৃতীয় স্কন্ধে আমরা কালকেই প্রবিষ্ট হয়ে যাব। বেশি দেরি করব না বেশি দেরি করলে আমাদের आलोचना ब्यागत प्राप्त काल कर्म गुणाधीन देहो अयम पंचभौतिक कथम अन्यांस्तु गोपाये सर्वोक्षिष्ट काल कर्म गुणाधीन देहो अयम पंचभौतिक कथम सर्वग्रस्त यथा बोल जेमन भाव सप ग्रास कर रही सर्पग्रस्त जया अपर यह श्लोक व्याख्या कर आज के पर्यत थल्पर वी पासिंदी पावरे